بسم الله بسم الله إن الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شروع أنفسنا من سيئة أعمالنا. من يهد الله فلا مدل الله ومن يدلل فلا هادية له واشهد الله إله إلا الله وحده الله شرك له واشهدنا محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هده محمد صلى الله عليه وسلم কুম রহমতুল্লাহি উ আমরা গতদিন যেখানে শেষ করছিলাম গতদিন বলতে জাস্ট লাস্ট লাস্ট আমি একটু একটু সরে গেলাম আমাদের মূল আলোচনার থেকে সরে গিয়ে আমরা একটু উৎসব সম্বন্ধে কিছু কথা বললাম ঈদ যেহেতু ছিল ঠিক তার আগে আগে তো আমরা উৎসব সম্বন্ধে কিছু কথা বললাম এবং ইসলামী পারসপেক্টিভ থেকে উৎসব উৎসব কী উৎসব কীভাবে আমরা পালন করব বা উৎসব উদযাপন করব কিভাবে অথবা ইসলামের ইসলামের স্বাতন্ত্র বা ইসলামের স্পেশিয়ালিটি অথবা আউটস্ট্যান্ডিং কেন ইসলাম সেই সব নিয়ে আমরা কিছু আলাপ করলাম এখন আমরা ফিরে যাচ্ছি তার আগের যে ধারাবাহিক আলোচনা হচ্ছিল আমাদের সেখানে আমরা আহলুসন জামা আহলুসনাল জামার ক্যারেক্টারিস্টিক্স ট্রেডস বা বৈশিষ্ট্য নিয়ে কথা বলতেছিলাম আটটা পয়েন্ট আমরা আলোচনা করছি না নম্বর পয়েন্ট হচ্ছে এটা জানা এই জন্য জরুরি যে আমরা সবাই আশা করব দোয়া করব চাইবো যে আমরা আল্লাহ সাল্লামের বলা সেই একটা দলের ভিতর থাকব যাদেরকে তা উনি বলছেন যে তারা সবসময় সঠিক পথের উপর থাকবে অথবা তিনি এবং তার সাহেবেরা যে পথের সেই পথের পথিক বলে যাদেরকে বর্ণনা করছেন অথবা যাদেরকে জান্নাতের মানুষ বলে বর্ণনা করছেন এবং যেখানে বাকিদের জাহান নামের মানুষ বলে বর্ণনা করছেন বা জাহান তার উন্মতের ভিতরেই বাকি বাহাত্তরটা সেক্টকে যেখানে তিনি বলছেন যে তারা সব জাহান নামে করবে সেখানে একটা সেক্টকে বলছেন যে এরা জান্নাতের মানুষ অথবা তার দল বা তার তিনি এবং তার সাহাবিরা যার উপর আছেন অথবা জামাতের আল জামাত অনেক রকম নামে উনি বলছেন ডাক্তার সারাম অনেক অনেক রকমের বর্ণনা করছেন সিরাতুল মুস্তাকিমের উপর যারা আসে ইত্যাদি ইত্যাদি আমাদের সবাই আমি আমি বলতেছি যে আমি বা আপনি বা আমরা যারা কথা বলি এসব নিয়ে তারা অলরেডি বা আমরা আলোচনা যাওয়ার উপরেই আসি সেটা আমরা কিন্তু বলতেছি না বা বলি নাই একবারে বাট সেটাই আমাদের অ্যাচিভেবল গোল বা আমরা সবাই সেটা হইতে চাবো বা সেটা হইতে চাওয়া উচিত সবার বা সেটার খোঁজ করা উচিত সেই জন্যই এত কথাবার্তা হচ্ছে তো যাই হোক নয় নম্বর এটা হচ্ছে যে তারা ইসলাম সুন্না এবং জামাত এই ধরনের ই নিজেদেরকে অন্য কোনো নামে ডাকে না অর্থাৎ নিজেদের দলে উপদলে বিভক্ত করে না বা সত্যি কথা বলতে গিয়ে এখন আমাদের হয়তো এই কথা বলা মানে এই মসজিষে বা এই এই আয়োজনে হয়তো আমাদের আমরা ওই পর্যন্ত যাইনি একসময় আমরা দেখবো যে ইসলামের নামে কোনো দল করা যাবে না অ্যাকচুয়ালি ইসলামকে ভাগ করা যাবে না ফেরকাতের বা দলে ভাগ করা যাবে না আমরা সেটা ডিটেলস পরে পড়বো আপাতত এইটুকু জেনে রাখি যে অন্য কোনো নাম দেওয়া যাবে না আমাদের দেশে বাংলাদেশে সেভেন্টি সামথিং ইসলামী দল আছে এটা আসলে এক ধরনের মূর্খতা আমি বলবো বা আমাদের বুঝের অভাব যারা সিরিয়াসলি করে দিন হয়তো ভেবে দেখেন নেই যে তারা কি করতেছেন বা ইসলামের নামে যে দল করা বা দলে দলে বিভক্ত হয়ে যায় এই জিনিসটা নিয়ে হয়তো অত গভীরভাবে চিন্তা করেন নেই কিন্তু আমরা যেসব আলেমদের কাছ থেকে বা যে সব স্কলারদের কাছ থেকে দিন গ্রহণ করে থাকি বিশেষ করে ধরেন যাদেরকে আমরা বললাম যে প্রথম তিন জেনারেশন বা যাদের সম্বন্ধে সুসল সাহ বলে গেছেন যে তারা বেস্ট জেনারেশন ইসলামের তাদের মেথোডলজি যদি আমরা পড়ে থাকতাম বা তাদের অনুসারী যারা ছিলেন দিনের ব্যাপারে বা দিনের বিষয়সমূহে তাদের অনুসারী যারা তাদের কাছ থেকে দিন গ্রহণ করে সে দিন প্রচার করছেন এবং পালন করছেন তাদের মেথোডলজি দেখলে দেখব যে আমরা সেখানে কোনো দলাদলি বা নাম দেওয়া এই নাম সেই নাম দেওয়ার কোনো স্কোপ নেই এগুলো অনেক পরে হয়েছে আস্তে আস্তে ইভেন যে মাঝাবের ব্যাপারটাও ধরেন এটা অনেক পরে হয়েছে যারা যে চারজন মেইনলি যে চারজন ইমামের আমরা মাঝাব ভুক্ত বলে জ্ঞান করি অথবা চারটা মাঝাব বলি যেখানে আমরা এই মাঝাবগুলা কিন্তু তাদের মৃত্যুর অনেক পরে গঠিত হয়েছে এবং সেটাও কিন্তু আসলে আমরা যেই সেন্সে এখন বুঝি বা আমরা যেই সেন্সে পরবর্তীতে ধরেন এখন থেকে দুশো তিনশো চারশো বছর আগে মাঝাবীর যে দলাদলিটা ছিল সেটা কিন্তু ওই সমস্ত ইমামদের ইন্টেনশন ছিল না কোনো দিন বরং তারা উল্টা কথাটাই বলছেন যে কোনো সোনা বা সেই হাদিস যদি পাওয়া যায় তাহলে সেটাই টিকে থাকুক বা সেটাই সত্য সেটাই গ্রহণযোগ্য তিনি কেউ বললেন সেটা ম্যাটার করেন আমরা দেখব পরে গুলেন শিখবো এরপরে আসে আমরা আলোচনাল জামার বৈশিষ্ট্যের দশ নম্বরটা হচ্ছে যে তারা আকিদা এবং সত্যিকার ধর্ম সত্যিকার ধর্ম মধ্যে সঠিক ধর্ম এবং সঠিক আকিদা সেটা প্রপাগেড করার চেষ্টা করেন সেটা ছোড়া ছড়াই দেওয়ার চেষ্টা করেন এবং সেটা শেখানোর চেষ্টা করেন মানুষকে এবং সেদিকে মানুষকে পরিচালিত করার চেষ্টা করেন বা দাওয়াতের দেওয়ার চেষ্টা করেন এবং তাদেরকে সিনসিয়ারলি অ্যাডভাইস দেন এবং তাদের অ্যাডভাইসের ভিতরে কোনো বিনিময় বা কোনো ইসের আশা থাকে না কোনো কিছু পাওয়ার আশা থাকে না তাদের কাছে থেকে তারা কিছু চান না বা তাদের কাছ তারা কিছু আশা করেন না যে কোনো জাগতিক যেমন ধরেন যদি আপনি দল করেন বা আপনার পার্টি মানে রাজনৈতিক দল করেন সেখানে একটা প্রাপ্তির ব্যাপার থাকে কিছু পাওয়ার আশা থাকে এই কাজটা হলে ওই কাজটা হবে তুমি যদি আমার সাথে থাকো তাহলে তোমাকে আমি এই দিব। আমি যদি ইলেকশনে পাস করি তোমাকে মিনিস্টার বানাবো অ্যান্ড সোন কিন্তু এখানে এই সব দাওয়াতি কাজ বা আলিস জামার যে কাজ যেদিকে আলোচনাল জামা মানুষকে ডাকে সেখানে এই সমস্ত ব্যাপার থাকে না আমরা পরে এ নিয়ে আরও ডিটেলস পড়ব এরপরে এগারো নম্বর পয়েন্টটা হচ্ছে যে তারা মানুষ মানুষের সাথে মানুষকে অ্যাকোমোডেট করার ব্যাপারে সবচেয়ে ধৈর্যশীল হন কারা আলোচনাল জামা মানে রাসুলের সাবিরা তার রাসুল এবং যে পথের উপর ছিল সেই পথের উপর যেসব মানুষ থাকতে চান তারা অত্যন্ত ধৈর্যশীল হন এবং মানুষকে অ্যাকোমোডেট করে মানুষের কথা শোনেন বা মানুষের জন্য অনেক কিছু করেন এবং তাদেরকে সত্যর দিকে ডাকেন ধৈর্য সহকারে সত্যের দিকে ডাকেন তাদের তাদের জন্য তাদের দরজা খোলা রাখেন যদিও দেখেন আমরা দেখেন আমরা অনেক সময় বলি যে আমরা এটা বেদাত এটা শির এটা আমরা করি না ওইটা করি না এইখানে যায় না কিন্তু যখন কাউকে হৃদায়তের পথে ডাকার ব্যাপার আসবে বা কেউ যদি এসে আমাদেরকে জিজ্ঞেস করে বা আমার কাছে চায় অথবা আমার দরজাটা সবসময় খোলা থাকবে ফর পিপুল টু কাম ইন দিন শেখার জন্য আমি যে জানি তাদের বলার জন্য কোনো সেক্টরিয়ানি থাকবে না ইনসাইডার আউটসাইডার বা সে তার কোনো রাইট নেই এখানে আসার এখানে বসার এরকম না যদিও আমরা শিল্প করে বা বেদার যারা করে তাদের সাথে উঠা বসা করবো না ইন সেন্স মানে তাদের এন্ডোর্স করবো না অনেক সময় দেখা যায় যে কারোর সাথে উঠা বসা মানে একটা এন্ডোর্সমেন্ট হয়ে যায় ধরেন একটা ফাইসা যেখানে হয় বা একটা খারাপ কাজ যেখানে হয় একটা নাচ গানের আসর হচ্ছে ওখানে যদি দেশজোড়া একজন আলেম গিয়ে বসেন তাহলে কি দাঁড়ায় ব্যাপারটা তো মানে হয়ে যায় যে এরকম মানে হয়ে যায় যে উনি তো এখানে ছিলেন অত যদি খারাপ হতো উনি তো বলতেন মানে এক ধরনের এন্ডোর্স করা হয়ে যায় সেটা আমরা খেয়াল রাখবো কিন্তু আমাদের দরজা তাদের জন্য খোলা থাকবে অর্থাৎ তারা যদি কখনো এসে আমাদেরকে কিছু জিজ্ঞেস করতে চান আমাদের কাছে কিছু জানতে চান আমাদের কাছে কিছু শিখতে চান সেটাতে আমরা কিন্তু কখনোই মুখ না তাদের কাছ থেকে এরপরে বলতে যে নম্বর হচ্ছে যে ইউনিটি এবং হারমোনি একটা ইউনিটি মানে একতা মানে সমতা বলতে পারেন এক ধরনের সমতা বা এক ধরনের মানে দিনে আমরা সবাই সমান বা উঁচু নিচু ভেদাভেদ নাই এই ধরনের সেন্সটা আর কি which to promote and call people to eter dike tara manuske dake alshonur jama ebong tara dispute ebong division avert kore chale dhogla jati ebong bhaga bhage avert kore chale unless eta gorhito kichu hoy jemon dhoren apni kobore manuske ডিসপিউট এবং যেটা মানে মতবিরোধ এগুলাকে তারা অ্যাভয়েড করার চেষ্টা করে। এবং ভাগাভাগি অ্যাভয়েড করার চেষ্টা করে। জাস্ট উদাহরণ আমি বলতেছি আপনাকে ডেলি লাইফ একটা উদাহরণ বলি যে সালাতে দুইটা আমরা যখন রুকুতে যাই রুকুত থেকে যখন উঠে দাঁড়ায় তখন দেখবেন যে আপনি যদি মসজিদের হারামে যান বা কোনো যেসব জায়গায় অনেক মানুষ যারা আলোচনা জামার ফলোয়ার্স তারা থাকেন সেরকম কোনো মসজিদে যান তাহলে আপনি দেখবেন যে কিছু মানুষ দেখবেন রুকুর থেকে দাঁড়ায় হাতটা দুই পাশে ছেড়ে দিচ্ছেন কিছু মানুষকে দেখবেন যে হাতটা পুনরায় আগে যেখানে ছিল বুকের উপর সেখানে বাঁধতেছেন এই যে এটা একটা ডিফারেন্স কিন্তু এটা ডিফারেন্স অব অপিনিয়ন আছে ব্যাট এটা ডিফারেন্স বিটুইন একদম সহি শুদ্ধ আকিদার মানুষ যারা যারা আকিদা এবং মানহাজের ব্যাপারে খুব বা পদ্ধতির ব্যাপারে খুব কেয়ারফুল তাদের ভিতরে দেখবেন যে এই দুই ধরনের মানুষ আপনি দেখবেন কেউ উঠে দাঁড়ায় হাতটা ছেড়ে দিচ্ছেন পাশে কেউ আবার বুকের উপর হাতটা বাতেছেন। এই এই যে ব্যাপারটা এই ব্যাপারটা ধরেন একটা মাইনর জিনিস কোনো মানুষ যদি একদম হাত না বাঁধে অর্থাৎ তাকবির তাহিমা আল্লাহ আকবর যখন বলে প্রথমে নামাজে সালাতে তারপরে যদি হাতটা ছেড়ে দিয়ে রাখে দুই পাশে যেমন মালিকী মাঝাবের অনেকে করেন মালিক ইমা ইমাম মালিকের অনুসারীর অনেকে করেন নর্থ আফ্রিকান যারা তারা করেন কেউ এখন পর্যন্ত আমি বলতে শুনি কোনো মেজর আলমকে বলতে শুনি নাই যে তার নামাজ হবে না তার কারণ বুকে হাত বাঁধাটা বা হাত বাঁধাটাকে সুন্না ধরা হয় একটা সুন্না যদি কেউ ছেড়ে দেয় সেটার জন্য তার ওয়াজিব বা ফরজ তরক হয়ে যাচ্ছে বা নামাজ হচ্ছে না এরকম কথা কেউ বলবেন না সুতরাং এটা একটু আগে যেটা বললাম যে কেউ হাতটা পাশে রাখলেন আর কেউ আবার বুকে বাঁধলেন এটা একটা মাইনর ডিফারেন্স এটার জন্য আমরা ডিসপিউট করবো না বা ভাগাভাগি হবো না ওনার পিছনে নামাজ পড়বো না কারণ উনি হাটটাকে আবার বুকের উপর নিয়ে বাঁধেন অথবা উনি হাটটাকে দুই পাশে ছেড়ে দেন এরকম করবো না আমরা বা এরকম করি না আমরা অথবা আলোচনার জামা এরকম করে না এরপরের পয়েন্টটা হচ্ছে যে তারা একে অপরকে কাফের বলে মানে আলোচনায় জামার অনুসারে যারা বা মেম্বার্স যারা বা সদস্য যারা আমি আগেই বলছি যে এটা একটা একটা একটা ই মানে মানে একটা একটা পদ্ধতিগত ব্যাপার বা একটা বৈশিষ্ট্যগত ব্যাপার এটা কোন দল না এটা কোন ফ্ল্যাগ নাই কোনো আপনার সংগঠন নাই কোনো গঠনতন্ত্র নাই তা না শুধুমাত্রকে আমরা শুননার সুনার অনুসারী এবং জামাত সেই জামাত যে জামাতে রসী সার সাহাবিরে ছিলেন তার অনুসারী বা তার লোক আমরা এই কথাটাই আমরা বলি আর কিছু নয় তো এখানে আমরা এখানে বলতেছি যে আল্লাহ প্রোটেক্টেড দ্যাম ফ্রম ডেনাউন্সিং ওয়ান এজ কাফের আমরা একে অপরকে কাফের বলে গালিগালাজ করি না বা কাফের বলে ডাকি কারণ এটা অত্যন্ত গর্ভিত একটা জিনিস এবং আমরা মানুষকে মানুষের প্রতি সুবিচার করি বা তাদেরকে নলেজ নলেজ দিয়ে মানে যখন আমরা কাউকে কিছু মনে করি সেটা জ্ঞানের ভিত্তিতে করি অনুমানের ভিত্তিতে করি না সোজা কথা তারপর একটা হচ্ছে যে দে লাভ ওয়ান অ্যানাদার এতে তারা একে অপরকে ভালোবাসেন এবং কম্পেশনেট মানে তারা একে অপরের প্রতি দয়ালু ভালোবাসা একটা কথা আবার দয়া দেখানো একটা কথা দুইটাই তারা একে অপরকে সহযোগিতা করেন এবং কারও যদি কোনো সমস্যা সমস্যা থাকে বা শর্টকামিং থাকে বা অপূর্ণতা থাকে তারা সেটাকে পূর্ণ করার চেষ্টা করেন জাস্ট ফর এক্সাম্পল একজন মানুষ হাঁটতে পারতেছে না তাকে আপনি একটা হাত দিলেন যে তাকে ধরে ধরে নিয়ে কোন একটা জায়গায় মসজিদে হোক বা কোন একটা জায়গায় বসায় দিলেন এই যে তার একটা শর্টকামিং একটা ফিজিক্যাল বললাম আমাকে ফিজিক্যাল একটা শর্টকামিং ছিল তার আপনি তাকে মেক করলেন বা তার শর্টকামিংটাকে সারাই দিলেন বা তার অভাবটাকে দূর করে দিলেন এই ধরনের ব্যাপার এবং তারা নিজে নিজেদের ভিতর অথবা কাউকেই মানে মুসলিম যাকে বলা যায় সেরকম কাউকেই তারা ধর্মের কারণ ছাড়া বা দিনের কারণ ছাড়া কাউকে শত্রু বা মিত্র কোনোটাই ভাবেন না মানে আমি বলতে চাচ্ছি এটা এটা আমরা দেখবো এটা খুব বড়ো একটা প্রিন্সিপাল ইসলামের আমাদের দেশে এটা এটা শেখানো হয় না পড়ানো হয় না এই জন্য আমরা জানি না এটাকে আমরা ওয়ালা আল বাড়া বলি আল ওয়ালা আল বাড়া বলি ওয়ালা মানে হচ্ছে বন্ধুত্ব বারা মানে হচ্ছে শত্রুতা বা বিচ্ছেদ যাই বলে তো এখন এটা অনেক বড়ো আলোচনার বিষয় আমরা এটা নিয়ে একটা বই আছে ছোট্ট বই ডক্টর সালেউ ফজানের আমরা আগে এগুলো শেষ করি তারপরে ইনশাল্লাহ একটা কোনো দিন পড়বো আমরা পুরো একটা গোটা বই আছে ছোট্ট বই মানে বুকলেট তারপরে আমরা পড়ব ইনশাল্লাহ সবাই জানবো শিখবো ওইখান থেকে তো যাই হোক তারা কাউকে ভালোবাসলে তার দিনের কারণেই ভালোবাসেন অর্থাৎ তার ভিতর দিনদারি বেশি দেখে থেকে ভালোবাসবেন ভালোবাসেন এবং যদি দেখেন যে কারো ভিতর দিনের কমতি আছে। সেইটুকুর জন্য তারা তাকে অ্যাভড করে চলেন বা সেইটুকু অংশে তারা তাকে অ্যাভোড করে চলে। এটা আমরা পরে পড়ব যে এটা একটা প্রিন্সিপাল এটা সুরাম আয়দার দুই নম্বরের আয়াতে আসছে যে আমাদের কথা বল আমরা যেন আমাদের আমরা আল্লাহ বলতেছেন যে আমাদেরকে বর্ণনা করতে গিয়ে বলতেছেন যে আমরা একে অপরকে ট্রান্সগ্রেশন বা সীমা লঙ্ঘনে একে অপরের সাথে সহযোগিতা করি না আর ভালো যে কোনো কাজে বা সৎ কাজে আমরা একে অপরকে সবসময় সাহায্য এবং সহযোগিতা করি যাই হোক আমরা অনেক কিছু জানলাম এখন একটু সামারি যদি করি আমরা যে আলোচনা জামা আবারও যদি আমরা জাস্ট ছোট্ট করে আবার মানে জানতে চাই যে তারা কারা বা সাম করি যাতে এত এতদিন বা দুই তিনটা সেশন বোধে আমরা এটা নেক্সট আলোচনা করছি তাহলে দাঁড়ায় যেটা সেটা হচ্ছে যে তারা এমন একটা গ্রুপ সমষ্টি বলবো আমরা দল বলবো না দল কথাটা ইউজ না করাই ভালো এমন একটা গ্রুপ বা সমষ্টি যাদেরকে আল্লা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যাদের ব্যাপারে প্রমিস করছেন বা ওয়াদা করছেন যে তারা ভাগ হবে না মানে তাদের ভিতরে ভাগাভাগি হবে না আচ্ছা কেন ভাগাভাগি হবে না যেহেতু তারা সুন্নার উপর থাকবেন এবং তারা সঠিক আকিদের উপর থাকবেন সেই জন্য তারা জামাতবদ্ধ থাকবেন একসাথে থাকবেন তারা তারাই হচ্ছেন মেইন বডি যদিও এখানে সংখ্যার কথা বলা হচ্ছেন অনেক সময় মেইন বডির কথাটা বলতে গিয়ে আমাদের আমরা যেসব সাহিত্য পড়ি বা আমাদের দেশে যেসব প্রচলিত ভাষা আছে সেই হিসাবে আমরা মনে করি যে বেশিরভাগ মানুষ যেটাতে আছে মেন বডি বলতে কিন্তু এই দিনের ব্যাপারে যখন মেন বডি বলব তখন কিন্তু আমরা কখনোই মেজরিটি বলবো না এবং আমরা দেখবো যে ইসলামে কখনোই বলা হয় যে বেশিরভাগ মানুষ শুদ্ধ হবে বা বেশিরভাগ মানুষ যেটা বলি সেটাই ঠিক এটা কিন্তু একটা একটা রং নশন যদি আমরা মনে করে থাকি এটা ভুল আল্লাহ কোরআনে বহু জায়গায় এই হিংস দিচ্ছেন যে বেশিরভাগ মানুষের কথা শুনলে আমরা বিভ্রান্ত হয়ে যাব বা বেশিরভাগ মানুষের কথা দিয়ে কথা দিয়ে সত্যাসত্যের বিচার হবে না আপনি বাংলাদেশের দিকে তাকাই দেখেন বাংলাদেশে বেশিরভাগ মানুষ যাদেরকে পছন্দ করে যাদের পেছনে দৌড়ায় বা যাদেরকে তাদের পূজনীয় মনে করে অথবা আরাধ্য মনে করে তারা সব সবাই খুব খারাপ লোক আসলে বেসিক্যালি বাংলাদেশে যারা মানুষের ভিতর জনপ্রিয় যে কোনো সাইডে হইতে পারে সেটা একটা সিনেমা অ্যাক্টর থেকে শুরু করে একটা পলিটিক পলিটিক্যাল লিডার থেকে শুরু করে আপনি যাদেরকে মালা দেয় মানুষ ফুলের মালা দেয় তারা অধিকাংশই আল্লা দিকে তারা কোনো মানে কোয়ালিফাই করেন না কিছুতেই কোয়ালিফাই করেন না সুতরাং এটা কোনো ব্যাপার না যে অধিকাংশ মানুষ কাকে বলল আমি মাঝে মাঝে বলি যে বাংলাদেশের যে এই এখনকার যে সিঙ্গারগুলো আছে যেগুলার পিছনে মানুষ পাগলের মতো ছুটে সেগুলোকে একটাকে যদি আপনি শাপলা চত্বরে দাঁড় করায় দেন এবং বলেন যে সেখানে একটা অনুষ্ঠান হবে সারা ঢাকা শহর পারলে ওইখানে ভেঙে পড়বে ওয়ার বাংলাদেশের সবচেয়ে ভালো মুসলিম যিনি অথবা ভালো আলেম যিনি তাকে বলে যে উনি শাপলা চত্বরে দাঁড়ায় শুদ্ধ আলেম উনি শাপলা চত্বরে একটা হালাকা করবেন বা দিনের বক্তৃতা দেবেন আপনি দেখবেন কয়টা মানুষের সুতরাং অধিকাংশ মানুষ এন্ডোর্স করে সেটাই ঠিক এই নশনটা হচ্ছে ডেমোক্রেসির নশন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের নোশন এটা আমরা আমাদের মাথায় ভেকাবো না আমরা বলব যে আল্লাহর বিধান কোরআন এবং সুন্না অনুযায়ী যে কথা বলবে সে যদি একজনও হয় সেই ঠিক সে যদি অধিকাংশ না হয় বা সাইজেবল যদি তাদের মানুষ না হয় বা অনেক অনেক মানুষ তার না হয় তথাপি অনেক ঠিক আমরা একটু আগে বলছি আবদুল্লাহ ইব্রিম মাসুদের একটা আসার পড়ছি এই এই এই বা এই লেকচারেরই শুরু আগের দিকে আর দুই তিনটা লেকচার আগে হয়তো কখনো পড়ছি তো যাই হোক এরপরে আমরা আসতেছি যে আমরা আহসুল্লাহ জামার এক্সক্লুডস এক্সক্লু মানে বাইরে থাকবে আহ জামার বাইরে থাকবে কারা থাকবে বাইরে আহলুসুল্লা জামার ভিতরে ইনক্লুডেড হবে না কারা যারা বেদাতের অনুসারী যারা শেফ করে যারা ভেভিয়েন্ট যাদেরকে আমরা বলি যারা বিচ্যুত সেরকম মানুষ থাকবে না কিন্তু স্পেসিফিক্যালি একটা গ্রুপের কথা এখানে উল্লেখ করছেন এই লেখক এই লোক অর্থাৎ আব্দুল্লাহ আল আসারই তার বই থেকে আমরা পড়তেছি আমি না এক এক সময় এক একটা জায়গার থেকে আপনাদেরকে বলি যেটুকু যেখানে সুবিধা হয় বা যেটা যেখানে ভালো পাই আমি বা ভালো মনে করি সেখান থেকে আমি আমরা এই করি তো এই লেখকের নাম পুরা নাম হচ্ছে আবদুল্লাহ এ আব্দুল আবদুল হামিদ আল আসারই আসার কথাটা বানিয়ে আমরা পরে দেখবো যে আসারই হচ্ছে যারা সাহাবিদের পথ ফলো করেন সেটার একটা এই আহলুল আসার এই কথাটাও কিন্তু আমরা পরে দেখবো যে এটাও আলোচনাল জামার মানুষকে এই নামে অনেক সময় ডাকা হয় যে আহলুল আসার নামে রাখা হয় আসার মানি হচ্ছে যেটা সাহাবিদের থেকে আসছে হাদিস মানি হচ্ছে আগে বলছি আমরা যেটা নবীদের থেকে আসছে সেটা নবীর কাছ থেকে আসছে সরি নবীদের নাম পার্টিকুলারলি আমাদের নবীর কথাই আসে এখানে নবীর কাছ থেকে যেটা আসছে নবীর কথা তার কথার বর্ণনা বা তার কাউলি হাদিস যেটা তিনি বলছেন নবী এটা বলছেন নবী এটা বলছেন এইভাবে যেটা আসে অথবা আমরা নবীকে এরকম করতে দেখছি এরকম করতে দেখছি এইসব বর্ণনাগুলি হাদিস তো নবীর থেকে যেটা বা নবীর ব্যাপারে যেটা আসছে সেটা হাদিস আর সাহাবিদের থেকে যেটা আসে সেটাকে আমরা বলি আসার তো এই ভদ্রলোকের নাম যার বই থেকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি আবদুল্লাহ এ বিন আবদুল হামিদ আল আসারি আর এই বইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বই আমরা আগে বলছি কিনা জানি না এই বইটার প্রিফিয়েস লিখছেন বা এন্ডোর্স করছেন অনেক বড় বড় আলেমরা তার ভিতরে আছেন শেখ জিবরিন মারা গেছেন অল্প দিন হয় আব্দুল আজেজ আল শয়েখ উনি এখনও বেঁচে আছেন এখনকার সৌদি আরবের জ্ঞান মুফতি নাসির আল আকল উনি একজন বড় আলেম হয়তো অনেকে নাম জানেন সুরাইম উনি আপনি জানেন যে শাহেখ সুরাম হচ্ছেন খুব পপুলার ঈদের একজন ইমামদের একজন ইসেদ মসজিদুল হারামেন এবং অনেক বছর ধরে ওনারা উনি এবং সুদায়শের একটা নাম পাশাপাশি আসে আব্দুর রহমান সুদাসের নাম বহু বৎসর ধরে তারা ইমামতি করেন পার্টিকুলারি রামাদানের আপনার তারাবিগুলাতে ওনাদের কণ্ঠ শোনা যায় আর তারপরে আসছেন জামিল জায়নু বলে আরেকজন এনারা সবাই বড় বড় আলেম এবং বড়ো মানে বড়ো অনেক অনেক শ্রদ্ধার ব্যক্তি শ্রদ্ধেয় ব্যক্তি ইনারা সবাই এই বইটাকে এন্ডোস করছেন এবং এই বইটার এক ধরনের প্রিফ্রেন্স লেখন বলতে পারে যাই হোক আমরা আমাদের টপিকে ফিরে যাই তো পার্টিকুলারলি কয়েকটা এর ব্যাপারে আমাদের সাবধান থাকা উচিত জানা উচিত যে এরা কারা বা এদের থেকে আমরা বেঁচে থাকবো অথবা এদের যে লিটারেচার এদের যে লেখালেখি এদের যে ট্রেন্ড সেগুলো একটু জ্ঞান আমাদের থাকা দরকার তা আমরা বিভ্রান্ত হওয়ার চান্স থাকে যেমন ধরেন আপনাদেরকে আপনাদের আমার হালাকাগুলোতে আমি বলি বাট আপনাদেরকে বলছিলাম যায় না যে আজকাল তো ডট যুগের ইসলাম মানুষ ইন্টারনেট থেকে ইসলাম শিখে নজবুল্লাহ আমার ইন্টারনেট ইসলামের কোনো সোর্স না ইসলামের সোর্স হচ্ছে লিপ টু লিপ লিপ টু লিপ আসছে ইস্নাত যেটাকে বলি যেমন ধরেন আমি বললাম যে আমি এই বইটার থেকে এ করতেছি উনি এই বইটার সমস্ত জায়গাতে সব রেফারেন্সগুলো দিয়েছেন কার থেকে কোনটা নিচ্ছেন কার থেকে কোনটা বলতেছেন এইভাবে লিপ টু লিপ রেসুল সালাসম থেকে স্কলারদের মাধ্যমে আমাদের কাছে আসে কিন্তু আমরা যখন ডট ইসলামে যাই তখন আমার কিবোর্ড বা আমার আমার যে ওয়াইফাই আর তার ভিতরে একটা এক সমুদ্র ব্যবধান তারপরে কোনো একটা ওয়েবসাইটে আমি ঢুকে জানতে চেষ্টা জানার চেষ্টা করতেছি যে হোয়াট ইসলাম এখানে এটা যে সবসময় দোষের তা না কিন্তু এখানে বিভ্রান্ত হওয়ার অনেক চান্স আছে যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি রিয়েল লাইফ উদাহরণ রিয়েল ইসলাম ডট কম রিয়েল ইসলাম ডট সম্ভবত এটাই ওই যাদের নলেজ আছে তারা সার্চ করতে পারে যারা নিজের উপর কনফিডেন্স নেয় তাদের তাদের এইসব জায়গায় সার্চ বা সার্ফ করার দরকার নেই তো এই ওয়েবসাইটটা হচ্ছে কাদিয়ানিদের কাদিয়ানি আপনি জানেন সব বড় আলেম এদেরকে মুসলিম এদেরকে মুসলিম মনে করেন না যত বড় আলেম আসেন কেউ এদেরকে মুসলিম মনে করেন না এরা তাদের একজন লিডারকে নবী মনে করত এবং তারা নব্বতের খতায় নব্বতে বিশ্বাস করে না শুধু তাই না সেখানে জগাখচুরি সেই লোক নিজেকে একভাবে যেরকম নবী মনে করতো আবার একভাবে মনে করতো যে সে কৃষ্ণের আবার আর কি মানে কী বলবো রিনকার কৃষ্ণের আবার ইসের কৃষ্ণ আর কি হিন্দুদের কৃষ্ণের রিনকানেশন মনে করতো বা পুনরুত্থান বা পুনর উজ্জীবন যেটাই বলেন আবার সে মনে করতো যে সে ইসা আল্লাহাল্লাম মেসিয়া যে প্রমিসড ইসে ক্রিশ্চানিটি সেটাও মানে এটা এটা মানে খুব জয়াখশির একটা ব্যাপার যাই হোক তো এখন এদের ওয়েবসাইটের নাম কিন্তু হচ্ছে রিয়েল ইসলাম ডট কম বা যদার মনে পড়ে কমই বাট আপনি যদি চান আমি আবার এই করে দেব বাট রিয়েল ইসলাম কথাটা আসে এখন দেখেন যে যে বাচ্চা ছেলেটা বা যে বাচ্চা মেয়েটার জীবনে ইসলাম সম্বন্ধে বিশেষ কিছু জান না সে বলবে আমি তো এটাই খোঁজ কর যে রিয়েল ইসলাম কোনটা তা আমি তো পেয়ে গেছি বাস ওইখান থেকে সে ইসলাম গ্রহণ করলো এবং সে কিন্তু আসলে জানল না যে কত ডেভিয়েটেড একটা মানে এদেরকে মুসলিমই মনে করেন বড়ো আলেম যারা তারা বা মিনসেম আলেম যারা তারা মুস্তায়েদ আলেম যারা তারা এদেরকে মুসলিম মনে করেন আমাদের দেশেও সব মানুষ জানে কাদিয়ানি কী জিনিস কিন্তু আমেরিকাতে আপনার উনিশশো দশ বিশ্বের দশকে এরা কিন্তু অনেক মানুষকে অনেক কালো মানুষকে বিভ্রান্ত করছে কালো মানে কৃষ্ণাঙ্গ মানুষদের এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিছে বাট তারা এই কাদিয়ানি ইসলামের দাওয়াত দিছে এবং তাদের কাছে দোয়া বিক্রি করতো তারা এই সম্বন্ধে একটা বই আছে যদি কেউ চান পড়তে দ্য ব্ল্যাক পিলগ্রিমে ব্ল্যাক পিলগ্রিমেইজ টু ইসলাম এ এরকম আমি এটা একজনের রিসার্চ পেপার বই আকারে আকার আমার কাছে আছে বইটা কেউ যদি চান আমি তাকে ডিটেলস আইএসবেন বা অন্যান্য জিনিসগুলো দিব যাতে কিনতে পারেন আমি কিনছিলাম আমেরিকা থেকে বাট আই বিলিভ ইউকে তো পাওয়া যাবে ইনশাল্লাহ তো যাই হোক আমরা আবার ফিরে আসি যে যাদের সম্বন্ধে আমাদের খুব এক্সট্রা সাবধান থাকতে হবে তারা কি এখানে বলতেছেন দিস এক্সক্লুড এভরি গ্রুপ দ্যাট ফলোজ বেদা আওয়ার উইমস অ্যান্ড ডিজায়ার্স যারা বেদা এরাত মানে নব্য প্রথা নতুন আবিষ্কৃত ইবাদত বা নতুন আবিষ্কৃত আল্লাহর নিকট লাভ করার নতুন আবিষ্কৃত পথ পন্থা আর উইমস উইমস মানে তো হচ্ছে হুজুক অ্যান্ড ডিজায়ার মানে নিজের হাওয়া আমার ভাল লাগতেছে এটা এরকম দেখতে ভাল লাগতেছে এটা এমএটি করতেছে সচেজ বলে বলতেছেন এই গ্রুপগুলার নাম আমরা মনে রাখবো স্পেশালি অনেক গ্রুপের ভিতর গ্রুপ এই যে বাহাদুর সেট বলছেন বা আল্লাহ রসুল যাদেরকে বলছেন যে এরা এরা ধ্বংস হয়ে যাবে বা এদের এরা যার নামের কুকুর বলছেন কাউকে খা খারেজিদের বলছেন যে যাহার কুকুর তো খাওয়ারিজ অর্থাৎ খারেজি যারা তাদেরকে খাওয়ারিজ হচ্ছে প্লোরাল জাহমিয়া একটা সেক্টর নাম কাদেরিয়া একটা সেক্টর নাম মোতাজেলা আরেকটা সেক্টর নাম মরজিয়া রওয়াফিদ আর বাকিদের নাম দেন কিন্তু নাম দিয়ে বলছেন খা কথা আপনি জানেন চরমপথী যারা এদের নিয়ে আমরা পড়তে পারি এদের চরিত্র নিয়ে আমাদের কাছে পেপার আমরা পড়ে আপনাদেরকে যে চরিত্রগোধে চ্যাপ্পান্নটা বৈশিষ্ট্য আলোচনা করছেন পয়েন্ট ওয়াইজ সেটা আমরা একদিন পড়তে পারি আপনি যদি চান তারপরে আস্তে আস্তে জাহমিয়া জাহমিয়াও ওই একটা একটা মোট কথা যারা আল্লাহ সিফাত বিশ্বাস করে না অধিকাংশ সিফাত যেটা আমরা পড়ব পরে তাহলে চ্যাপ্টারে গিয়ে পড়ব যে সিফাত আল্লাহর যে বৈশিষ্ট্য অ্যাক্টিভিটি গুণাগুণ সেগুলিতে বিশ্বাস করে না অনেক পটেতেই করে না বা অলমোস্ট সব কটাতেই করে না অল্প কটা হয়তো করে কাদেরিয়া যারা তারা কদরে বিশ্বাস করে না যদি নামটা শুনতে মনে হতো কদরেকে তো আসলে তারা কদরে বিশ্বাস করে না তাদেরকে কাদেরিয়া বলা হয় তারা বলতে চায় যে আমি এই বইটা খুলে বসছি আজকে আপনাদের সামনে পড়তেছি বা এই রেকর্ডিংটা করতেছি এর আমি আমি এটার উদ্যোক্তা আল্লাহ এই সম্বন্ধে কোনো জ্ঞান নেই আল্লাহকে থেকে জানতেন না যে আমি এই কাজটা করবো নজবুল্লাহ এদেরকে কাদেরিয়া বলে মহতাজা হচ্ছে যারা যুক্তি দিয়ে বুঝতে চায় সব কিছু এবং তারা কবিরা গা গুনীদের জাহান নামী মনে করে চির নামী মনে করে খাওয়ারিজরাও মনে করে চিরুজাহান নামী কবিরা গোনা যারা করবে বাট খাওয়ারিজরা তাদেরকে কাফেরও মনে করে মতজিরারা তাদেরকে কাফের নাম দেয় না বাট চির নামী মনে করে মুরজিয়া হচ্ছে যারা মনে করে যে মুখে আলাহ আলাহিল্লাহ বা আশুদুল্লাহ আলাহিল্লাহ বা মোহাম্মদান আব্দুল রাসুল্ বললে আমরা সেফ কোনো আমলও যদি না করি তবুও আমরা মুসলিম তবুও আমরা জানলাতে যাব ইত্যাদি এই সমস্ত ধারণা দেন আর রাওয়াফিদ হচ্ছে যাদেরকে আমরা প্রচলিত ভাষায় শিয়া বলি শেয়ার ভিতর সব শিয়া হয়তো রাওয়াফিদ বা রাফিদি না তারা প্রত্যাখ্যান করছিল সেই জন্য তাকে প্রত্যাখ্যান করছিল যে জয়নুল আবেদিন বলে তাদের একজনই ছিলেন হোসেন তাদের অন্য ছেলে তো তাকে যখন এজিদ যে য়াজিদ বিন মোয়াবিয়াজী উনি যখন তাকে আশ্রয় দেন এবং তাকে ভরণ পোষণ বা তার যত্ন করতেছিলেন তখন তারা তাকে ফিরে আনতে গেছিল কিন্তু তিনি তাদের সাথে আসেন নাই বা তিনি বলছেন যে তাদের সাথে তার যাবেন না তিনি বা ই তাদেরকে রিফিউজ করছিলেন তারা তখন তাকে তাকে প্রত্যাখ্যান করছিল এখান থেকে রাফিদির নামটা আসে বা রওয়াফিদ হচ্ছে প্লোডাল যাইহোক এই কটা শেখ নাম ধরে বললেন এর বাইরে অসংখ্য শেখ আছে বা অনেক আছে সেটা আমরা হয়তো বাংলাদেশে যারা আছে এগুলোর নাম ওনারা জানেন না দেওয়ানবাগি আপনার কি বলে রাজারবাগি এই ধরনের অনেক বেদাতি পীর ফকির আছে যারা সিলেটের ফুলতলি আছে যেমন ইত্যাদি ইত্যাদি এগুলোর নাম ওনারা জানেন না বা এইগুলো শেষ করা যাবে না এগুলো নর্থ আমেরিকা সরি নর্থ আফ্রিকাতে খুব আছে নর্থ আফ্রিকার দেশগুলোতে খুব পীর ফকিরের প্রভাব আলজেরিয়া মোরক্কো ইউনিসিয়া ইজিপ্ট এগুলোতে অনেক ধরনের পিরফকির মাজার আছে আমাদের দেশের চেয়েও বেশি তোফ করে মানুষ ওখানে তোফ করে তারপরে ওই গড়াই গড়ায় মানে মাটিতে গড়ায় গড়ায় তাদের কাছে ব্লেসিং চায় বা ইত্যাদি ইত্যাদি নজবেল্লা এরকম অনেক আছে সেগুলা আমরা পরবর্তীতে কখনো ডিটেলস যদি কখনও আমাদের স্কোপ হয় তাহলে আমরা পড়বো ইনশাল্লাহ এরপরে আসি আমরা যে আমরা আগে একদিন আপনাদেরকে বলছিলাম যে আসনাউল জামা এই কথাটা আল্লাহ রসুল বলেন না এইভাবে আল্লাহ রসুল আল জামা বলছেন সুন্নার কথা আলাদাভাবে বলছেন কিন্তু আহরু সুন্না আল জামা কথাটা প্রথম সাহাবি আবদুল্লাহ ইবনা আব্বাসের মুখে উচ্চারিত হয় এখানে সেই তফসির কাসির থেকে একটা ই আছে আপনার ভলিউম ওয়ান পেজ থ্রি সেখান থেকে বলতেছেন যে আব ইবনা আব্বাসের বর্ণায় সরে আল ইমরানের একশো নম্বর আয়তের তফসিরে উনি বলতেছেন ইবনা আব্বাস রাগেল আনহু বারাদি আল্লাহ আনহুমা কারণ এখানে দুজন সাহাবি বাবাও সাহাবি ছেলেও সাহাবি সুতরাং দুজনের উপরে আল্লাহ রাজি সেই হিসাবে দ্য ফেসেস অফ আলসাল জামা উইল বিকাম হোয়াইট অ্যান্ড দ্য ফেসেস অফ দ্য দিনের কথা বলতেছেন যেখানে আল ইমরানের হচ্ছে যে অন দ্য ডে মানে দিনে কথা বলা হচ্ছে ওয়ান সাম ফেসেস উইল বিকাম হোয়াইট অ্যান্ড সাম ফেসেস দিন কিছু সাদা হবে বা উজ্জ্বল হবে এবং কিছু মুখ কালো হবে বা ডার্ক হবে সেই কথাটা এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস বলতেছেন যাদের মুখ উজ্জ্বল হবে তাদেরকে উনি আহসোনাল জামা বলে সম্বোধন করতেছেন আর বাকিদেরকে বিদাতের লোক বা ই বলতেছেন আহলেসোনাল জামার আরও কিছু নাম আছে যে নামগুলোতে ওই যে একটু আগে বললাম যে আহলুল আসার সেটা বললাম সেটা একটা নাম আহলুল হাদিস একটা নাম তারপরে তাইফা মানসুরা এটা আমরা আগে বলছি যে বিজয়ী দল ভিক্টোরিয়াস গ্রুপ সেটা একটা নাম আল আলফিকা আর নাজিয়া বা সেভড গ্রুপ যারা নাজাতপ্রাপ্ত দল তাদেরকে আল্লাহ নাজাদ দিবেন বা রক্ষা করবেন জাহান নামের থেকে সেটা একটাই আহলুল ইতিবাহ যারা সুন্না মানে তাদের এই এই সমস্ত সমস্ত নামগুলো দিয়ে একই জিনিস বোঝায় আলু সুনাল জামা বোঝায় তো এখানে একটু জাস্ট একটু বিরতি নিয়ে একটা ছোট্ট কথা বলার দরকার আছে সেটা হচ্ছে যে আমাদের দেশে আহলে আহলেহাদিস বলে একটা কথা আছে এই আহলেদিস আমাকে অনেকে জিজ্ঞেস করে না আপনি আহলেদিস নাকি আমি তখন বলি না এই যে সেন্সে আহলেহাদিস কথাটা আমাদের দেশে বলা হয় আমি সেই আহলেহাদিস না কিন্তু আমি আহলুল হাদিস মানে জেনেরিক সেন্সে আমি হাদিস মানি হাদিস মানার লোক হাদিসের বিধিবিধান মানি সুননা মানি সুতরাং আমি আহলুল হাদিস কিন্তু আহলেহাদিস বলতে আমাদের দেশে একটা এক ধরনের সেন্স চলে আসে এবং যাদের ভিতরে তেরোটা বা চোদ্দোটা ভাগ আছে এখন এবং এমনও আছে যে তাদের ভিতরে বেশ ডিসপিউট এবং মুখ দেখাতে নাই এরকমও সেক্ট আছে যে এক সেক্টের সাথে এক সেক্টের পাশাপাশি বসেন না একই জায়গায় মিটিং করেন না অথবা একই একই ইসলামের একটা কজেও তারা একত্রিত হতে পারেন না যেহেতু এটা আরেক গ্রুপ বাই এরকম অনেক রকম বিভেদ বিশ বৈষম্য আছে সবাই আছে আমি বলতেছিলাম বাট অনেকেরই আছে বা কারো কারো আছে আমি তাদের সাথে নিজেকে আইডেন্টিফাই করি না বরং আমি জেনেরিক সেন্সে বা আমি মনে করি আমাদের সবাইই উচিত জেনেরিক সেন্সে আমরা আহুল হাদিস জেনেরিক সেন্সে আমরা আহলুল আসাদ জেনেরিক সেন্সে আমরা আহলুল জামা জেনেরিক সেন্সে আমরা ফিরকাতুল্না জিয়া মানে এর ভিতরে আবার কোনো গ্রুপ নাই এ আমির এর মানি ওরে মানে না ওরে তো মুখ দেখা দেখি নাই এর সাথে বসি না উঠি না এরকম না ব্যাপারটা এটা হচ্ছে যে আমরা সব সময় খোঁজ করব আমাদের আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম যে কোন একটা বিষয় কি বলছে এটা থাকবে আমাদের ফিকির বা আমাদের চেষ্টা বা আমাদেরই আমরা সবসময় চিন্তা করবো যে যে কোনো একটা বিষয়ে ওনার বক্তব্যটা কী এবং সেটা জানার চেষ্টা করব সেই অনুযায়ী সেটা ফলো করব। আমার লিডার আমার হুজুর আমার বুজুর্গ কি বললো এটা কিছু আসে যায় না সুতরাং এইভাবেই আমি জেনারিক সেন্স বলতে এই কথাটাই বোঝাইছি যে ইট অল গোজ ব্যাক টু রাসুল সাল সালাম্যান ইস কম্পানিয়েন্স তা রাসুল এবং তার সাহাবিজির কাছে ফিরে যাবে আমাদের সকল সকল কী বলে আমাদের সকল প্রচেষ্টা সকল অনুসন্ধান সকল দলিল আম আমরা যখন জানবো যে আল্লাহ রসুল একটা ব্যাপারে একটা কিছু বলছেন দ্যাসের ফাইনাল এরপর আর কে কিছু বললেন বা কে কী বললেন কারো কোনো কথাতে আসে যায় না সুহান আকালিকা আশাদ আল্লাহ আস্তাফের কত বিলাইক আমরা ইনশাআল্লাহ আজকে যেখানে শেষ করলাম নেক্সট দিন সেখান থেকে শুরু করব আল্লাহ আমাদেরকে তফিক দেন বোঝার এবং মানার এবং জীবনে ধারণ করার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি